সালো লগিয়া হল মুকৌরে জমানি ষে মহবিল মশ্রী কৌ হল মুস্তক ভিন্ন আসসালাম আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক ইসলামিক টিভির নিয়মিত আয়োজন দর্শল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিগত দর্শকগুলিতে আমরা হাদিসে জিব্রিল বা জিব্রাইল আলি ইসাল্লামের যে হাদিস সেটা আলোচনা করছিলাম আশা করি আপনাদের মনে আছে আমরা দেখছি আজত উমারুল খতাব আবু দরফারি আবু হাজ এবং কিছুটা ইসলামের অন্যতম স্তম্ভ হিসেবে গণ্য রাসল সাল আলিহাসাল্লাম সাহাবায় কেরামকে প্রশ্ন করতে নির্দেশ দেন তারা প্রশ্ন করতে কিছুটা দ্বিধাবোধ করছিলেন বেয়াদপি হয় কিনা সন্দেহ করছিলেন এ সময় জিব্রাইসলাম একজন মানুষের বেশে এসে বিভিন্ন প্রশ্ন করেন তার প্রথম প্রশ্ন ছিল যেটা আমরা আগে আলোচনা করেছি তিনি প্রশ্ন করেন ইয়া রাসুল্লাহ ইয়া মুহাম্মদ আকবর ইসলাম ইয়া রাসুল্লাহ আপনি আমাকে ইসলাম সম্পর্কে জানান ইসলাম কি মাল ইসলাম আমরা দেখেছি তিনি ইসলামের সংজ্ঞা দিলেন ইসলামের পরিচয় দিলেন যে ইসলাম হল আন্তঃ আল্লাহ আননা মুহাম্মদ রসোল্লা ইসলাম হল তুমি সাক্ষ্য দেবে আল্লাহ সারা কোন মাহবুদ নেই এবং মহাম্মদ সালাম তার হজ পালন করবে যদি তুমি হজের শক্তি ক্ষমতা রাখো ইসলামের পরিচয় আমরা এর আগে আলোচনা করেছি বিগত দশগুলোতে দ্বিতীয় প্রশ্ন ছিল জিব আল্লাহ ইসলাম দ্বিতীয় প্রশ্ন করেন তার এই প্রশ্নের উত্তরে বলেন আল ইমানি ওয়ালাহিহি ও কুতুবিহি ওয়সুলিহিও তুকি খি শরি ইমান হল ছয়টা আরকান বা ছয়টা স্তম্ভের সম্মিলিত নাম ইমান ইমান হল তুমি বিশ্বাস করবে আল্লাহতে তার গণে তার কিতাবগুলোতে তার রসুল গণে এবং কেয়ামতে শেষ দিবসে পরকালে এবং তুমি বিশ্বাস করবে তকদিরের ভালো এবং মন্দে এটা হলো ইমানের যে পরিচয় যে সংজ্ঞা রসল্লা সালাহাম দিলেন এই ইমানের সঙ্গে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব আমরা আল্লাহ তালার কাছে তাও ফিক চাচ্ছি প্রথম বিষয় হল আল ইমান ইমান আনা আল্লাহর ইমান আনার কয়েকটা পর্যায় রয়েছে প্রথম পর্যায় আমরা গত আলোচনাগুলোতে দেখেছি যে আরবের কাফেররা আল্লাহর উপর ইমান আনতো তারা আল্লাহকে বিশ্বাস করত আল্লাহকে একমাত্র খালেক মালেক সর্বশক্তিমান স্রষ্টা রিজিকদাতা হায়াত দাতা বলে বিশ্বাস করত। এটা হলো আল্লাহ রুবুবিতে বিশ্বাস করা আর একটা হলো রুবুয়ের বিষয়ে আল্লাহর নাম এবং গুণাবলীতে বিশ্বাস করা আল্লাহ আল্লাহাল যে মহান নামগুলো রয়েছে তার সেফাতগুলো রয়েছে বিশেষণগুলো রয়েছে অ্যাট্রিবিউট রয়েছে ডিভাইন অ্যাট্রিবিউট এগুলোতে বিশ্বাস করা এগুলোকে বলা হয় আল ইমান বিল আসমা ওয়াসেফাত ওয়াসেফাত আরবের কাফেররা আল্লাহ তালার অস্তিত্ব তার রুবুবিয় তিনি একমাত্র খালেক মালিক বিশ্বাস করল আল্লাহ তালার বিশেষণ সেফাত ব্যাপারে মাঝে মাঝে তুলত আল্লাহকে রহমান বলে না। ব্যাপারে বলা হয়েছে রহমান রহমান কি শব্দের অর্থ মহাদয়ালু আরবের কাফের আল্লাহ তালার এই বিশেষণ ক্বীকার করত। তারা দয়ার জন্য অনেক সময় আল্লাহর কোন মাধ্যম খুঁজত আল্লাহ তালা এই জন্য কোরআন করিমে আল্লাহর মহান নামগুলো তার বিশেষণগুলো বারবার বলেছেন এ বিষয়ে ইসলামের মূলনীতি নীতি হল যে কোরআন করিমে অথবা হাদিস শৈফে আল্লাহ তালার যে নাম যে বিশেষণ তার যে কর্মের কথা এসেছে এগুলো বিশ্বাস করা এগুলোর কোন অতিরিক্ত ব্যাখ্যা বা বিকৃতি বা কোনো তুলনা না করা এটা হলো ইসলামের মূলনীতি। আর তৃতীয় যে বিষয় তাওহিদের যে বাকি অংশটা তাওহিদুল এবাদ তাহিদুল উলুহিয়া ইমান বে উলুহিয়া আল্লাহ যে একমাত্র মাহবুব বিল্লাহ আল্লাহ এক আল্লাহ একমাত্র একজন এই কথা বিশ্বাস করলেই ইমান বিল্লাহে পূর্ণ হয় না আল্লাহ একমাত্র খালেক মালেক তিনি স্রষ্টা তিনি সৃষ্টিকর্তা এটার পাশাপাশি তার আসমা এবং সেফা তার বিশেষণ গোনাবলীতে বিশ্বাস করা এবং তিনি একমাত্র মাহবুদ তিনি ইমান হল প্রথম হল ইমান বিল্লাহ আল্লাহর উপরে ইমান আনা দ্বিতীয় হলো ইমান বিল মালাহিকা আল্লাহ ফেরেশ উপর ইমান আনা ফেরেশ উপর ইমান আনার অর্থ তাদের অস্তিত্বে বিশ্বাস করা আল্লা তালা মানুষ সৃষ্টির আগে অনেক অনেক অনেক অগণিত অজানা বছর আগে ফেরেসাদেরকে সৃষ্টি করেছেন নূর থেকে এটা আল্লাহ বলা হয়েছে তারা নূর থেকে সৃষ্টি হয়েছে তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তাদের ভিতরে স্বাধীন ইচ্ছা শক্তি নেই বলায় আসুন আমা আমার আল্লাহ তালা তাদের কোনো কাজের আদেশ দিলে তা অবাধ্য হওয়ার নেই তাদেরকে আল্লাহ তালা তার এবাদত তার তসবি তহলিল এবং তার আনুগত্যের জন্য সৃষ্টি করেছেন ফেরা আল্লাহর নির্দেশে বিভিন্ন কর্ম করেন আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করা আল্লাহর ওহি প্রেরণ করা আল্লাহর নির্দেশে ধ্বংস করা আল্লাহর নির্দেশে সৃষ্টি করা এই ধরনের কাজগুলো তারা করেন পাশাপাশি অগণিত ফেরিস্তা রয়েছেন যারা সার্বক্ষণিক শুধু আল্লাহর এবাদত করেন তাদের এবাদতের প্রকৃতি সম্পর্কে রসল সাল্লাহ হাদিস সৈব বলেছেন আল্লাহর এমন অনেক ফেরিস্তা রয়েছেন যারা সেই সৃষ্টির শুরু থেকে কেয়ামত পর্যন্ত আল্লাহর এবাদত করছেন এবাদত করছেন তসভিদ আহল জিক নামাজ পড়ছেন যখন ইসরাফিল সিং দেবেন তারা আল্লাহ আল্লাহ আপনার সঠিক করতে পারলাম না যে এবাদত আপনার দরকার এবাদত আমরা করতে পারলাম না এটাই হলো ফিরিসের এবাদতের প্রকৃতি আর এই ফিরিস বিশ্বাস করা তাদের অস্তিত্বে বিশ্বাস করা তাদের কর্মে বিশ্বাস করা এগুলো ইমানের অংশ ফিরিস বিশ্বাস গায়েব বিশ্বাসের অংশ আমরা বিস্তারিত জানি না যতটুকু আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন ফিরিশ সংখ্যা কত তাদের প্রকৃতি কত আকৃতি কি আমরা জানি না তবে কয়েকজন ফিরিস নাম আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন অথবা রাসলাহাম হাদিস শরীফে বলেছেন যেমন জিব্রাইল আলি সালামের নাম কোরআন এবং হাদিসে রয়েছে মিকা ইল আলি নাম কোরআন এবং হাদিসে রয়েছে ইসরাফিল আলি ইসাল্লামের নাম হাদিস শরীফে রয়েছে মা জান্নাতের। এবং জাহান নামের যারা সংরক্ষক ফেরিস্তা জাহান নামের যিনি সংরক্ষক যিনি গার্ড সেই ফেরেস্তার নাম মালিক এটা কোরআন করিমে এবং হাদিস শরীফে বলা হয়েছে কোনো কোনো হাদিসে বলা হয়েছে জান্নাতের জাহান নামের যিনি গার্ড তার নাম হলো মালিক আর জান্নাতের যিনি গার্ড এটা কোরআনে তার নাম নেই কোন কোনো হাদিসে বলা হয়েছে তার নাম রেদওয়ান এই সকল ফেরিস্তার নাম জিব্রাইল মিকাইল ইসরাফিল মালিক রেদোয়ান ইত্যাদি ফেরিস্তার নাম কোরআন এবং হয়েছে মৃত্যুর ফেরিস্তা আর হাদিস আজরাইল নামটা নেই তবে ইহুদি রেওয়ায়তে কোথাও কোথাও আজরাইল নাম আসছে এই ধরনের ফেরিস্তা যাদের নাম আসছে আমরা তাদের নামে বিশ্বাস করি আর বাকি অগণিত ফিরিস তাকে আমরা বিশ্বাস করি আল্লাহ তাদের সৃষ্টি করেছেন আল্লাহর আনুগত্যের জন্য আল্লাহর কর্মের জন্য আল্লাহর আল্লাহের জন্য তাদের প্রকৃতি আমরা জানি না সম্মানিত দর্শক মন্ডলী সময় হয়েছে একটু বিরতিতে যাওয়ার ছোট্ট একটু বিরতির পরেই আপনাদের কাছে আবারও ফিরে আসব আল্লাহ তালা তো ফিক দান করুন দর্শক মন্ডলী আমরা ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম ইমানের আর সম্পর্কে প্রথম রকম আল্লাহর ইমান আনা দ্বিতীয় কর্ম কি ফেরেসাগন আল্লাহ করেন ফেরেস্তাগন থেকে সাহায্য করেন বান্দার চারিপাশে থাকেন বান্দাকে সংরক্ষণ করেন ফেরেস্তাগনে বিশ্বাস করলে আমাদের লাভটা কি ফেরেস্তাগণে বিশ্বাস করলে আমরা বুঝতে পারি আমরা একানই আল্লাহ মহান আল্লাহ আমাদের সবসময় দেখছেন শুধু তাই নয় তার অগণিত সৃষ্টি যা আমাদের আশেপাশে আমাদের সংরক্ষণ করছেন আমাদের নিরাপত্তার ব্যবস্থা করছেন আমাদের জন্য দোয়া করছেন আল্লাহ কোরআন কর্মী বারবার বলেছেন ফেরিস তারা বান্দাদের জন্য দোয়া করেন ইমানদারদের জন্য দোয়া করেন তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান তারা আমাদের জন্য শুধু দোয়াই করছেন না আমাদেরকে সহযোগিতা করছেন আল্লাহ প্রতিটি মানুষের কাছে একজন ফেরিস্তা দিয়েছেন মানুষের ভিতরে ভালো প্রেরণা দান করার জন্য শয়তান রয়েছে খারাপ প্রেরণা দিতে ফেরেস্তা রয়েছে ভালো প্রেরণা দিতে এইভাবে আল্লাহ তালা ফেরেস্তা সৃষ্টি করেছেন তারা আমাদের আশেপাশে রয়েছেন এবং আমরা তাদেরকে বিশ্বাস করি এই বিশ্বাস কেউ আরবের কাফেররা বিকৃত করেছিল আরবের কাফেরাও ফেরেস্তা বিশ্বাস করত। আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন দ্বিতীয়ত তারা বলতো যে ফেরিস আল্লাহর প্রিয় সৃষ্টি কাজেই এরা কিছু বললে আল্লাহ ফেলতে পারেন না এই বিশ্বাসে ফেরিস সুপারিশ ফেরিস তাদের পাওয়ার বিশ্বাসে তারা ফিরিস তাদের এবাদত করতো ফেরিস তাদের মূর্তি বানিয়ে নিত অথবা তাদের নামে দর্গা করে ফেরিস ধ্যান করত, তাদের নামে মানত করত জিব্রাইল নামে তারা ফেরিস করত তাদের নামে ধর্ণা দিত তারা বলতো এরা আমাদের জন্য সাফাহাত করবে আল্লাহ তালা কোরআন বারবার এই শির বিশ্বাসের ফিরিসারা সাফাহাত করবেন কিন্তু কোনো ফের আ্লার ইচ্ছা আল্লা অনুমোদন আল্লাহ রেজা বাইরে সাফাৎ করতে পারবে না সাফাহাতের মূল চিন্তাটাকে আরবের কাফেররা বিকৃত করে ফেলেছিল আল্লাহ বারবার বলেছেন যে এই সাফাহাতের মালিকানা একমাত্র আল্লাহ আল্লাহর নেকর বান্দারা নবীগণ অলিগণ ফিরিশাগণ সাফাহাত করবেন আল্লাহ তাদেরকে সম্মান দিবেন। আল্লাহর অনুমোদন আল্লাহর সন্তুষ্টি এবং কোন বান্দার উপরে আল্লাহ স্বয়ং খুশি এটা জানার পরে তারা সাফাত করবেন কিন্তু আরবরা এই বা আল্লাহর বান্দাদের সাফাহাতটাকে করে নিছিল যে তারা মানে আমরা সাফাহাত না থাকুন এই ফেরেস্তার যদি আমরা অর্চনা করি পূজা করি আমরা যদি ওর নামে ধর্ণা দিই ওনাকে ডাকি তাহলে উনি আল্লাহ খুশি থাক না থাক উনি খুশি হয়ে আল্লাহর কাছ থেকে আমাদের জন্য চেয়ে এনে দিতে পারবেন সাফাহাতের চেতনাকে সঠিক করে দিয়েছেন আল্লাহ ছাড়া কোন সাফাহাতের অধিকারী নেই কোনো অলিউ নেই কখনো কখনো সাফাহাতের কথা বলেছেন আবার বলে দিয়েছেন ইল্লা আইনদাহি আল্লাহর অনুমোদন ছাড়া কেউ সাফাৎ করতে পারবে না ফেরিস ব্যাপারে আল্লাহ বলেছেন ওকাল উত্তাক আল্লাহ তাদেরকে সন্তান না তারা আল্লাহ আল্লাহলুক আল্লাহ সৃষ্টি আল্লাহ এর কি বললেন আল্লাহ যার উপরে খুশি এইরকম কোন বান্দা কারোর জন্য তারা সাফাহাত করবেন না অর্থাৎ সাফাহাতের মালিকানা আল্লাহ যে বান্দার উপরে আল্লাহ খুশি তার জন্য আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে তারা সাফা করবেন আর এইজন্য আল্লাহর এবাদত করতে হবে আল্লাহ যে বান্দার উপরে খুশি হবেন আল্লাহ কাউকে অনুমতি দেবেন তার জন্য সাফাৎ করতে এই শিরকি মতবাদ কোরআন বার বার খন্ডন করা হয়েছে তৃতীয় যে রুকুন তাহলে ইমানের প্রথম রকুন ইমান বিল্লাহ এখানেও আরবের কাফেররা ইমান ছিল কিন্তু বিকৃত ইমান ইমান বিল মালা একা ফেরিস্তাগণের উপর ইমান ফেরিস্তা ফার্সি শব্দ আরবিতে মালাক বলা হয় আমাদের বাংলায় আমরা ফেরিস্তা বলে অভ্যস্ত যদিও কোরআন এবং সন্ন্যায় আরবি ভাষায় ফেরিস্তা শব্দ নেই আরবিতে মালাক শব্দটা কিন্তু মালাক বললে আমরা সাধারণত বাংলাদেশের মুসলমান বুঝতে পারি না মালাক মানে দূত যারা আল্লাহর পক্ষ থেকে দূত হয়ে দায়িত্ব পালন করেন তৃতীয় বিশ্বাস হল ও কুতুবিহি এবং চতুর্থ হল ওয়ারসুলিহি আল্লাহ তা যুগে যুগে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন বিবেক দিয়েছেন জ্ঞান দিয়েছেন যেন ভালো বুঝতে পারে এই যোগ্যতা দিয়েছেন তারপরে আল্লাহ মানুষকে এত ভালোবাসেন তার প্রবৃত্তির করতে পারে এই ওহির মাধ্যমে নির্দেশনা দিয়েছেন এজন্য আল্লাহ তালা দুটো জিনিস দিয়েছেন রাসুল পাঠিয়েছেন রাসুলদের সাথে কিতাব পাঠিয়েছেন আর এটাই হলো বিশ্বাস করা প্রতিটি মুমেন বিশ্বাস করেন সৃষ্টি শুরু থেকে রসুল্লা সাল্লাহাম মোহাম্মদ রসুলাম পর্যন্ত অগণিত নবী রসুলকে আল্লাহ পাঠিয়েছেন এবং তাদের কাছে কিতাব দিয়েছেন নবী রসুল সংখ্যা আমরা জানি না আল্লাহ বলে হুম নাকুস তাদের ভিতরে কারোর কারোর বিষয় আমি আপনাকে জানিয়েছি কারোর কারোর ঘটনা আপনাকে বলিনি কাদের তাদের সংখ্যা কত তারা কতজন ছিলেন কত লক্ষ কত কোটি এটা মূলত আমাদের জানা নেই হাদিস শরীফে বিভিন্ন সংখ্যা বর্ণিত হয়েছে একটা বিভিন্ন ভাবে বর্ণিত হয়নি কোনোটা সনদ দুর্বল কোনটা খবর ও আহেদ আমরা বিশ্বাস করি আল্লাহ অগণিত নবী রসুল প্রেরণ করেছেন তাদের ভিতরে কেউ সুদ নবী ছিলেন কেউ ছিলেন রাসুলদের সংখ্যা তিনশত তেরোর কথা কোন কোন হাদিসে আসছে এরা সবাই আল্লা পক্ষ থেকে নবুয়াতের দায়িত্ব নিয়ে মানব জাতিকে পথ দেখিয়েছেন এরা প্রত্যেকেই ছিলেন তার নিজের জনগোষ্ঠীর জন্য প্রেরিত একমাত্র মোহাম্মদ বিশ্ব মানবতার জন্য ইমান আনা পূর্ববর্তী নবীগুলোকে বিশ্বাস করা আর তাদের পালন করা তাদের নির্দেশ মানা এক নয় বর্তমানে আমাদের সমাজে আমি দেখেছি আপনারা অনেকে জানেন যে খ্রিস্টান মিশনারিগণ নতুন আঙ্গিকে মুসলমানদেরকে খ্রিস্টান করার জন্য প্রচারণা চালাচ্ছেন তারা মুসলমানদেরকে বুঝান যে আল্লাহ বলেছেন যে পূর্ববর্তী নবীদের উপরও উপরে আনতে হবে পূর্ববর্তী কিতাবগুলোর ইমান আনতে হবে কাজেই আমাদের তওরা ইঞ্জিল ইত্যাদি বইগুলোকে মানতে হবে এখানে তারা কয়েক রকম প্রতারণা করেন এক নম্বর তওরা ইঞ্জিল নামে যে বইগুলো তারা দেন এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং জাল গ্রন্থ দুই নম্বর আল্লাহ তালা কখনোই পূর্ববর্তী গ্রন্থগুলো অনুসরণ করতে বলেননি অনুসরণ মান্য একমাত্র মোহাম্মদ রসুলামে তবে আমরা বিশ্বাস করি যে আগে রসুলরা এসেছিলেন তারা সত্য ছিলেন এটা কেমন আমরা খুব জানি যে একটা রাষ্ট্রের নাগরিক হলে রাষ্ট্রের পূর্ববর্তী প্রেসিডেন্ট পূর্ববর্তী সংবিধান এগুলোকে মানতে হয় যে আমরা বিশ্বাস করি অমোক অমোক অমোক এদেশের রাষ্ট্রপতি ছিলেন প্রধান ছিলেন এই সংবিধান তখন ছিল এগুলো মানি কিন্তু চলতে হবে যিনি দায়িত্বশীলধার রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী এবং যেটা সংবিধান প্রচলিত রয়েছে এইটা অনুসরণ করে চলতে হয় আল্লাহ কোরআনত্য তার তরিকা তোমরা যদি আল্লাহ যেমন দিয়ে আল্লাহর মহব্বত চাও আল্লাহকে মহব্বত করে থাকো তাহলে একমাত্র আমার অর্থাৎ মোহাম্মদ রসুল্লা সাল্লা আনুগত্য অনুসরণ করতে হবে এবং এর মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর মাখফেরাত জান্নাত লাভ করা যাবে কাজেই আমরা এই যে বিভ্রান্তি বিষয়ে অত্যন্ত সতর্ক থাকব পূর্ববর্তী নবীগণের পূর্ববর্তী কেতাবের উপর আমরা ইমান এনেছি যে আল্লাহ তালা পূর্ববর্তী নবীগণকে কেতাব দিয়েছেন অগণিত কেতাব দিয়েছেন এর ভিতরে তৎকালীন যুগের প্রয়োজনীয় শিক্ষা চাহিদা দিয়েছেন আমরা আল্লা পূর্ববর্তী নবীগণকে কিতাব দিয়েছিলেন পাশাপাশি স্পষ্ট করেই আল্লাহ বলেছেন যে সেই কিতাবগুলো বিকৃত হয়ে গেছে হারিয়ে গিয়েছে বারংবার বলেছেন তারা তাদের তাওরাত ইঞ্জিল এবং অন্যান্য গ্রন্থগুলো অনেক বানোয়াট বই তওরাত ইঞ্জিলের নামে লিখে চালিয়েছে অনেকগুলো বিকৃত করেছে অনেকগুলো ভুলে গেছে হারিয়ে গিয়েছে আল্লাহ এরপরে বলেছেন যে অন্যান্য পূর্ববর্তী সকল গ্রন্থের যে মূল বিধি আল্লাহ এই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন কাজেই এই আল্লাহ বলেছেন ও আঞ্জলনা মুসদ্দ কলমা বইনে এদই মিনাল আলাই আমরা ইনশাল পরবর্তী আলোচনাতে এ বিষয়ে আলো আলোচনা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহাত কৌসল অলামসমে মোহাম্মদিন পিল আসমাই কৌসল অলানফসে মোহাম্মদিন পিল